সালামু আলাইকুম ওরি ওখ্যাত পৃষ্টি বাংলার সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ সকলকি মুবারকাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দাওয়াতের পথ ও পদ্ধতি নিয়ে পর্বে আমরা আলোচনা করব যে আল্লাহ প্রদত্ত দিন এবং মানবরচিত দিনের ভিতরে পার্থক্য কী এ বিষয়ে আপনাদের সামনে তার্ত্বিক কিছু কথা দেখার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আলমন আমাদেরকে এবং তারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে স্টুডিওরে এসেছেন চলুন আমরা প্রথমে তাদের সাথে পরিচয় হই আমার সর্ববামে উপবিষ্ট আছেন জনাব শেখ আবদুর রাজাকিন ইউসুফ এবং আমার নিকটে বামে উপবিষ্ট আছেন জানাব শেখ আমানুল্লাহ মাদানীকু এবং আমার ডান দিকে উপবিষ্ট আছেন শুধু ও দর্শকবৃন্দ এখন আসুন আমরা আমাদের মূল প্রতিপাদ্য বিষয়ে চলে যাই ইসলাম ধর্ম আর মানবরচিত ধর্ম এই ধর্মের পার্থক্য আমাদের ভিতরে যতক্ষণ না পরিস্ফুট হয়ে উঠবে ততক্ষণ আমরা সত্য উপলব্ধি করতে পারব না সেজন্য আমরা এই ইসলাম কি ইসলামের পরিচয় প্রসঙ্গে আলোকপাত করার জন্য প্রথমে আমরা বিনয়ভাবে আমন্দন জানাবো সদ্য জনাব শেখ আবদুল্লা ইউসুফ সাহেব সম্মানিত দর্শক মন্ডলী ইসলাম বলতে একটা নিয়ম নীতির নাম এটা আমরা হবহ রসুল সাল্লি সাল্লামের মুখ থেকেই যে মানে প্রকাশ হয়েছে সেখান থেকে আমরা বুঝতে পারি উমার রাজি আল্লাহ বলেন যে একদ আমরা সবাই বসেছিলাম হঠাৎ একজন আগন্তক আমাদের নিকটে আসলেন আমরা তাকে দেখে মোসাফের মনে করতে পারিনি কেননা তার গায়ে কোনো মোসাফের লক্ষ্য চিহ্ন ছিল না আর আমরা তাকে চিনতেও পারছি না এলাকার হলে চিনতে পারবো বিষয়টি আমাদের এমন ছিল তিনি এসে রাসুলের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন এবং রাসুলের হাঁটুর ওপরে তিনি হাত রাখলেন রেখে বললেন যে আখবেরিনিয়ানিল ইসলাম আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলেন রাসুল সাল আলহ আসাল্লাম আগন্তকের সামনে ইসলামের পরিচয় দিচ্ছেন এভাবে আন তশাহাদ আন্না মুহাম্মদ রসুল্লাহ ও তুকিমসাল ও তুতিয়াকা ও তাসুম রামা যান सर्वप्रथम इसलमचये सी दीते आल्लातीत कोद नहीं अर्थात तर को शरिक चलबा यते मोहम्मद सल्लाह आलहीसल्लम तर रसल ऐसी उपी दीते हैं यहाँ हल इसलमर परिचय प्रथम स्तर तर तुकी मला सलत आदाय कर तुतिया जका तर जकत प्रदान कर অতা সময় রামাজান তারপরে রামাজান মাসের শ্যাম পালন করবে তারপরে যদি তার অর্থ থাকে তার পরিস্থিতি যদি অনুকূলে হয় তাহলে তাকে হজ পালন করতে হবে এই পর্যন্ত রসুল সাল্লি ও সাল্লাম ইসলামের পরিচয়ে বললেন আগন্তক বললেন যে আপনি ঠিক বলেছেন ধন্যবাদ জানাব শেখ আব্দুর চমৎকার বক্তব্য দেওয়ার জন্য শুধুও দর্শক এখানে আমরা বলব ইসলাম অর্থ আমরা প্রথমে এটা সহজ অর্থ বুঝে নিই তারপর বিস্তারিতভাবে যাব ইসলাম অর্থ যে আল ইস্তামে একটু আলোক দর্শক ইস্ত ইসলাম শব্দের অর্থ হলো যে শান্তি অন্বেষণ করা ইসলাম শব্দের আরেকটি অর্থ আছে সেটা আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করা অথবা শান্তি অন্বেষণ করা एकटारे ओतप्रोत भावे जड़ित आत्मसमर्पणर मध्यमे शांति अन्वेषण सम्भव इसलमर जी मौलिक विषय प्रथम हलो तावहिद ताहहीद मानी हल्केत आल्लाफाक महा ग्रंथ अल कुरानीबे चमत्कार भाव लोक एकत्यवदे विश्व और एक जन लोक बहुश्वरबादी अथवा अनेक के तर मबूदले मेने जेतर मबूद अनेक मेने তার তো বিরাট বিপদ কোন মাহবুদকে খুশি করবে আর কোন মাহবুদকে বেজার করবে আর যিনি এক আল্লাহকে বিশ্বাস করেন তার জন্য খুবই সহজ এক আল্লাহকে বিশ্বাস করা তো খুবই সহজ তাই তো আমরা দেখেছি ভারতবর্ষের একজন মহাপণ্ডিত ভারতবর্ষের একজন পণ্ডিত মানুষ যখন ইসলাম গ্রহণ করলেন তার নাম ছিল সুদর্শন ভট্টাচার্য কিন্তু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তার নাম রাখলেন আবুল হুসেন ভট্টাচার্য अबुल हुसैन भट्टाचार्य सब बोल इसलम ग्रहण करार पीछने ज म मौलिक कारण छो जो बाल्यकाले लेखापड़ा करतम एक जो मुस्लिम शिक्षकर का एक दिन खुशीम सर हम अनेक देवता एक एक जन देवतार जो एक, एक दायित्व भाग कर रखा होद्य दिश्चन क्यों शांति दिशन क्यों विद्या दिश्चन ये सुशृंगलवता के क्ज भाग कर देव तक मुस्लिम शिक्षक हमें जो बाबा संसारे करता बसी हेले गोलमाल लागे ये कथाटाई मन भावीर बीज बपन कर रेखे जै आज के पत्र पल्लवे शोशोभित आज के महिरू आकार विशाल एक इसलमर वृक्षे रूपान्तरित जार माध्यमें इसलाम ग्रहण करते सक्षम हलम तो देखते दर्शकमंडली एक जन मानु जदि एकजुन का आत्मसमर्पण करूब शांति কিন্তু একজন মন্ত্রী দশজনের গোলামি করে কারটা রাখবে আর কারটা ছাড়বে কার কথা শুনবে আর কার কথা না শুনবে অতএব তাওহিদের মধ্যে শান্তি আছে শিরিকের মধ্যে শান্তি নাই যা কোরআন হাতিস দ্বারা আমরা প্রমাণ করতে পেরেছি অনুরূপভাবে ইসলামের প্রতিটি বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি তো অনেক সময়ের দরকার পর্যায়ক্রমে সেগুলি আমরা আলোচনা ধন্যবাদীকে তিনি চমৎকার বলেছেন ইসলাম বৈশ্যতার নাম আপনি সারেন্ডার করবেন নথিস করবেন কার কাছে আপনার মালিকের কাছে এবং তার দেওয়া রীতি নীতি মেনে চলবেন এটাই হলো ইসলাম তিনি যা মানতে বলবেন তা মানবেন তিনি যা ছাড়তে বলবেন তা ছাড়বেন এই স্বীকৃতি প্রদানের নামই তো আত্মসমর্পণ আর যিনি করবেন তিনি হবেন মুসলিম আচ্ছা আমরা এই পর্বে একটু আলোচনা যাচ্ছি যেটা শেখ আব্দুল রাজাক সাহেব তার বক্তব্যের মধ্যে তুলে ধরেছেন যে যখন জিব্রাহ আলিহাস্লাম রসুল্লাহ করেছিলেন আকবর ইসলাম ইসলামের সংজ্ঞা ইসলামের সংজ্ঞা যাবাহ ইসলাম দিয়েছেন ইসলামের পাঁচটি স্তম্ভ এই পাঁচটি স্তম্ভ মানুষের ব্যক্তি জীবনকে এবং সামাজিক বা সামগ্রিক জীবনকে নিয়ন্ত্রণের জন্য এটাই যথেষ্ট এটা একটু ব্যাখ্যা দিলে আমাদের সুদীয় দর্শকগণ বুঝতে পারবেন যে এরই ভিতরেই প্রকৃত কল্যাণ নিহিত রয়েছে ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান এটা সবারই জানা কিন্তু ইসলামের ভিত্তি বা স্তম্ভ হল পাঁচ পাঁচটি জিনিস এই পাঁচটি স্তম্ভ উপরে ইসলাম ভিত্তিশীল আর একই আমরা পূর্ণাঙ্গ জীবন বিধান বলছি এবং বাস্তবতাও তাই এর মধ্যে যেন ইসলামের বিষয়গুলো আসছে আর অন্যান্য বিষয়গুলো এর সাথে জড়িত তবে ভিত্তি নয় যেমন প্রথমটি হল আল্লাহ এবং রাসলের প্রতি বিশ্বাস যখন আমি আল্লাহর প্রতি বিশ্বাস এই বিষয়টাকে মেনে নেব। তখন এর মধ্যে বিশ্বাসগত দিক যত রয়েছে সবই চলে আসবে আল্লাহ রব্বুল আলমিন যে বিধান দিয়েছেন সে বিধানকে আমি মেনে চলবো মর্বে আগে আন্তরিক বিশ্বাস স্থাপন করতে হবে সেই সাথে আল্লাহ রব্বল আলমিন যে একজন আছেন এবার তার জন্যই হবে এটা যদি আমি মেনে নিচ্ছি তখন দেখা যাবে যে আল্লাহর পক্ষ থেকে যত বিধান এসেছে যে কোনো ক্ষেত্রে আমি থাকি না কেন সেই ক্ষেত্রে আল্লাহর বিধানটাকে আমাকে প্রতিষ্ঠা করতে হবে আরেকটি যে প্রতিষ্ঠার দিক থেকে প্রথমটি যে কাজ সেটা হলো আসলাত আন্তকিম আসলা অর্থাৎ সলাত আদায় করা আর সলাৎ এমন একটা বিষয় যে আল্লাহরবুল্লা বলছেন ইন্না সলাত তানহা আনিল ফাহাসে মুনকার এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে সলাৎ মানুষকে মুনকার খারাপ কাজ থেকে বিরত রাখে আর সলাতেই আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় একটা মাধ্যম উত্তম পন্থা এখানে দেখা যাবে যে ব্যক্তি সলাৎ আদায় করবে সে ব্যক্তি উত্তম একটা জীবনবিধান পাবে পাশাপাশি যত মুনকার বা খারাপ কাজ আছে সেগুলো থেকে বিরত থাকবে আর আরেকটি বিষয় পরবর্তীতে বলা হচ্ছে যে তুতিয়া জাকা অর্থাৎ জাকাত আদায় করবে জাকাত এক আদায়ের মধ্যে রয়েছে ইসলামীয় অর্থনীতির একটা বিরাট ক্ষেত্র মানুষ কিভাবে চলবে পৃথিবীতে তার একটা প্রথম মাধ্যম হিসেবে দেখা যায় অর্থ আর অর্থ না থাকলে সে চলতে পারে না জাকাতের মধ্যে সাদাখা একটা দিক রয়েছে যদিও নফল কিন্তু জাকাতটাকেই যদি আমরা অবলম্বন করি তাহলে দেখা যাবে যে ইসলামী অর্থনীতি এমনভাবে স্বাবলম্বী হবে যে অন্যের কাছে হাত পাতা যেন যাবে না কিন্তু এখানে দুঃখজনক অবস্থা এটাই একটা বিরতির প্রাণবন্ত আলোচনা হচ্ছিল আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি ফিরে আসব ইনশা আল্লাহ এই আলোচনা নিয়ে আপনারা ততক্ষণে আমাদের ইনশা আল্লাহ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 सब समस्या विश्व मानवतार महान सम्पद शब्द मदानी आसन कुरान दिए जीवन गड़ी परवर्ती अनुष्ठान पिसा সম্মানিত সুধি ও দর্শক বৃন্দ পর আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠানে ব্যক্তি ও ব্যসটি সব মিলেই তো এই জগত আর জগৎ সংশোধনের জন্য প্রথমেই তো আমার মনে হয় ধর্মের প্রয়োজনীয়তা বা ইসলাম ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে জি ধন্যবাদ আপনাকে আমরা তো আগেই জেনে আসলাম যে ইসলাম আমাদেরকে দিয়েছে তাওহিদ তাওহিদের দুইটা পাঠ একটা পাঠ হলো তাহিদুল্লাহ আল্লাহর এককত্ব আর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ছত্র নেতৃত্ব তাহলে আমরা আমাদের মাবুদ একজন এবং আমাদের নেতা একজন যাকে নিঃসর্তভাবে আনুগত্য করতে হবে বা করা দরকার দুই নম্বর যেটা আসলো সালাদ সালাদটা যেটা প্রথমে ইবাদত আমাদের এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে তাহারতের প্রশ্ন পরিষ্কার পরিচ্ছন্নতা ভিতরের পবিত্রতা সেরেকের সমস্ত গালাজাত সমস্ত নর্দমা এবং সেরেকের যেই পয়োজন প্রতিময় গন্ধযুক্ত যা কিছু আছে ভিতর থেকে বের করে ফেলা বাহিরে পরিষ্কার পরিচ্ছন্ন হও এরপরে আসছে এখানে সালাদ আমরা আদায় করছি জামাতবদ্ধভাবে এখানে অনেক ধরনের দনিয়া এবং আখেরাতের কল্যাণ রয়েছে দনিয়ার কল্যাণের মধ্যে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা শৃঙ্খলাবদ্ধ চর্চা। এবং পারস্পরিক খবর নেওয়া ছোট বড় ভেদাভেদ দূর করা এগুলি সবকিছু রয়ে গেছে এবং এর মাধ্যমে মানুষ জাতি গঠন করতে পারে আরবি আজম ইরানি তুরানি জাপানি জার্মানি ইংল্যান্ডি হোল্যান্ডি পোল্যান্ড নাইজেরিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া এদেশি বিদেশি ছোট বড় শিক্ষিত অশিক্ষিত ইত্তর ভদ্র সর্বশ্রেণীর মানুষকে একতাবদ্ধ করে এবং ভৌগোলিক সীমারেখার দুর্ভেদ্য প্রাচীর ডিঙ্গি এক ও অখণ্ড মুসলিম জাতি গঠন করার জন্য সালাতের দৃষ্টান্ত পৃথিবীর কোনো জাতি দেখাতে পারেন এরপর আসছে জাকাত প্রসঙ্গ জাকাত যখন দিচ্ছেন সেখানে রয়েছে অনুরূপভাবে সিয়াম পালনের মাধ্যমে ছোট বড় ভিতরের ভেদাভেদ দূর হচ্ছে এবং গরিবের জঠোর জ্বালা যে কত কঠিন হয় সেই উপলব্ধি ধনির কাছে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে যার মাধ্যমে একে অপরের প্রতি সহানুভূতিশীল এবং দায়িত্ববান হচ্ছে অনুরূপভাবে ওখান থেকে আর একটা জিনিস জানা যাচ্ছে যে নিজের ইচ্ছাশক্তিকে নিয়ন্ত্রণ করার জন্য হালাল খাদ্য বর্জনের মাধ্যমে হারাম পরিহার করার একটি অনন্য দৃষ্টান্ত সেখানে স্থাপন করা হচ্ছে যেখানে যেটা হালাল আমার জন্য ছিল হালাল স্ত্রীকে বর্জন করছি দিনের বেলায় তো এই যে সিয়ামের মাধ্যমে হালাল খাদ্যকে বর্জন করার মাধ্যমে হারাম বর্জন করার এক অনুপম প্রশিক্ষণ সেখানে নেওয়া হচ্ছে অনুরূপভাবে দেখা যাচ্ছে যে হজের মাঠে लक्ष्य जनता ढल नेमे विभिन्न देश मानुष एस मुजदालेफाय एक रिते खोला आकाश नीचे मानुष एकत्रे घुमाले एक अनुपम दृष्टान ये सदा कलर भेदा भेद दूर कर सब मुसलिम के एक ही कपड़ पड़े एक ही पोशाक पड़े माथा खोला रेखे एवं देखा गल सवार निजे आंचलिक भाषा एलिकार भाषा ऐड़े दिए लब्बाइक अल्लाह लब्बाइक मध्यमे এই যে একটি অনুপম দৃষ্টান্ত স্থাপন করল ইসলাম যেটা পৃথিবীর কোন জাতি আজবন্ত দেখাতে পারেনি জানাব শেখ আমিকে তিনি চমৎকার কথা বলছিলেন আসলে যে প্রকৃত নিরাপত্তা এবং আমান উদ্দারি এর যে প্রশিক্ষণ এর যে ট্রেনিং ইসলাম দিয়েছে বিষয়টা সম্পর্কে একটু আলোকপাত করার জন্য আমি জানাব শেখ আব্দুল রাজাক কি অনুরোধ করি সম্মানিত দর্শক মন্ডলী ইসলাম একটা নীতির নাম রাসুলসাল্লাসম বলেন আল্লাহ আল্লাহতালা কি যখন সৃষ্টি করলেন তখন জিব্রাইলকে বললেন তুমি জাহান্নামটা দেখে আসো তো জিব্রাইল জাহান্নাম দেখে এসে বলল তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম জাহান্নামে কি কেউ যাবে তো আল্লাহতালা বললেন জিব্রাইল তুমি আবার দেখে আসো তো জিব্রাইল আবার দেখে এসে বলল প্রতিপালক জাহান নামে যাবে না এমন কি কেউ আছে ঠিক অনুরূপে জান্নাতের বিষয়টিও জান্নাত তৈরি করে আল্লাহতালাহ জিব্রাইলকে বললেন জিব্রাইল জান্নাত দেখে আসো তো জিব্রাইল জান্নাত দেখে এসে বললেন তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম জান্নাতে যেতে চাইবে না এমন কি কেউ আছে আল্লাহ আল্লাহতাল্লাহ বললেন জিব্রাইল তুমি আবার জান্নাত দেখে আসো তো জিব্রাইল আল ইসলাম জান্নাত দেখে এসে বললেন আল্লাহ জাননাতে কি কেউ যাবে জান্নাতে তো কেউ যাবে এমনটা জিব্রাইলের মনে হলো না কেন আল্লাহ রসুল বললেন যে হজিবাত নার আর বিশ্বাহ হজিবাতল জান্নাত বিল মাকা মনের প্রবৃত্তি দ্বারা ঘেরা আছে জাহান্নাম আর নিয়ম নীতি দ্বারা ঘেরা আছে জান্নাত যখন মানুষ তার প্রবৃত্তিকে দমন করে আল্লাহ আল্লাহতালার নীতিকে নিজের উপরে বাস্তবায়ন করবে তখনই মানুষ মানুষ হবে তখনই মানুষ আল্লাহকে চিনবে তখনই মানুষ একটা তার লক্ষ্য উদ্দেশ্য পাবে আর তখনই মানুষ জান্নাত পাবে এরকম একটা আশা করতে পারে তো মানুষ যখনই আল্লাহ এবং তার আসলে দেওয়া নীতিকে মেনে চলবে তখনই সে তার ভালোমন্দ মন্দ জিনিসগুলি বুঝতে পারবে এবং আল্লাহ আল্লাহতালা যে মানুষকে ধর্ম মেনে চলার জন্য একটার পর একটা বিধান দিয়েছেন সেগুলি তার জন্য মানাও সহজ হবে এবং সেগুলি কেন আল্লাহতালা নির্ধারণ করেছেন তার জন্য সেটা বোঝাও সহজ হবে ধন্যবাদ জানাব শেখ আব্দ সাহকে তিনি চমৎকার করে বলছিলেন যে ইসলাম একটি নীতির নাম আর এই নিয়ম নীতি মেনে চলেই পৃথিবীতে আপনি শান্তি পাবেন আচ্ছা আমরা যদি একটু বাস্তবে দেখি তাহলে দেখা যাবে যে ইসলাম প্রথমে আমাদেরকে দুনিয়ায় নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছে ইসলামের মূল বক্তব্য হচ্ছে এই মানুষ জাতি যাতে পরস্পরে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে নীতি ও নৈতিকতার মধ্য দিয়ে জীবন পরিচালনা করে জগৎটাকে একটি শৃঙ্খলা মণ্ডিত পরিবেশে পরিচালনা সেজন্য আল্লাহরবুল্লা আলমিন মানুষকে দুনিয়াতে করণীয় বর্জনীয় হালাল হারাম কোনটা নীতি আর কোনটা দুর্নীতি স্পষ্ট করে বলে দিয়েছেন এগুলি যখন মানুষ মানবে তখন তার পারিতোষিক বা বদলা হিসাবে আল্লাহ রবুল্লা আলমিন সেখানে জান্নাত অনন্তকালে সুখ বুকের কথা বলেছেন কাজেই যারা বলেন ইসলাম প্রকৃত শান্তির নাম নয় বা দিতে পারে নাই তার আসলে ইসলামকেই বুঝতে পারেন নাই আসলে এই যে আমানত এই জগৎ সংসারে চলতে গেলে লাগবে আপনার নিরাপদ আর জগৎ সংসারে চলতে গেলে লাগবে আপনাকে কিছু নিয়ম নীতি দেখুন ইসলামে কিন্তু হালাল হারাম বলেছে আচ্ছা যদি ইসলাম হালাল হারাম না বলতো তাহলে আচ্ছা এই জগতে কার মেয়ে কার বোন কে কারেনি এই যে বৈধ অবৈধতার একটি প্রশ্ন সে প্রশ্নের মধ্য দিয়ে ইসলাম আমাদের কিন্তু দুনিয়ায় প্রথম নিয়ামত যে নিরাপত্তা সুশৃঙ্খলা করেছে সেটা আমরা বুঝতে পারি আচ্ছা সংক্ষেপে মুজাফর মহিন সাহেব এব্যাপারে কিছু আলাপপাত করবেন কি Islam, एक शखल जे एवं शांतिपूर्ण जीवन विधानता सन्देह अवकाश नहीं एक तो इसलम प्राथमिक जुगर दिखे जाहली जुगर अवस्था सम्पर्ष एवं विश्वव्यापी कम एक जीवन विधान मुहम्मद रसल्ला सल्लाम से ही समाज पेश करलें আর এটা পেশ করার কারণে একজন ব্যক্তি আগে মদ খেত মিথ্যা কথা বলতো। কিন্তু মিথ্যা কথা বলা ছেড়ে দিল পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোনো থিউরি বা দর্শন কোনো দেশ বা কোনো ব্যক্তি পেশ করতে পারেনি জাতির সামনে যেই থিউরি বা দর্শনকে মানার পরে যে মিথ্যা কথা নিজে বলে বা একটা অবৈধ কাজ করে সরাসরি নিজেই স্বীকার করেছে কিন্তু জাহেলি যুগটাকে রসুল মোহাম্মদ সাল্লাম এমনভাবে আলোকিত করলেন যে একজন জেনাকারী মহিলা নিজের জেনা থেকে পবিত্র হওয়ার জন্য রসুল সাল্লা সাল্লামের কাছে এসে নিজের অপরাধ স্বীকার করলেন অনুরূপভাবে একজন ব্যক্তি জেনা করার পরে সে নিজে পবিত্র হওয়ার জন্য জাহা নামের আজাব থেকে বাঁচার জন্য নিজের অপরাধ নিজেই স্বীকার করলেন অনুরূপভাবে একজন ব্যক্তি মহিলার সাথে সে সাধারণ একটা আচরণ করেছে এই পাপটা ক্ষমা হবে কিনা নিজেই তার অপরাধ স্বীকার করলেন এসে এরকম দৃষ্টান্ত পৃথিবী থেকে উপস্থাপন করতে পারেনি আর একটা বিষয় লক্ষণীয় আজকে তো এক একজন রাজা বাচ্চা বা প্রেসিডেন্ট শুধু তার দেশের সে রাজত্ব চালাচ্ছে কিন্তু সেই যুগে দেখা গেছে হীরাকলিয়াসের মতন একজন ব্যক্তি বিশাল সম্রাট দুই চার দশটি রাষ্ট্রের মালিক পারস্যের অধিকারে একদিন সাল্লাহ সাল্লাম হবেন এতে কোন সন্দেহ অবকাশ নেই তিনি ভবিষ্যৎবাণী করে গেলেন সুদী কো আমরা যে আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম যে পৃথিবীতে মানুষের প্রয়োজন শান্তি পৃথিবীতে মানুষের প্রয়োজন নিরাপত্তা পৃথিবীতে মানুষের প্রয়োজন নিয়মনীতি নীতি পৃথিবীতে মানুষের প্রয়োজন আদর্শ এই মৌলিক কয়টি দিক যদি মানুষ না পায় তাহলে মানুষ কিন্তু দেউলিয়া হয়ে যাবে আর পৃথিবীতে আমরা যেখানেই দেখছি সেখানেই যত অশান্তির মূল হয়েছে সেই নিরাপত্তা না থাকে এজন্য আল্লাহ সুহান হাত তার বিধানের মধ্য দিয়ে নিরাপত্তা দিয়ে আরবদেরকে বলছেন যে তোমরা ওই রবের আবাদত করো আল্লাদি যিনি অবস্থায় অন্যের ব্যবস্থা করেছেন আর তোমাদের বিশৃঙ্খল ছিলেন সুতরাং ইসলাম প্রথম টার্গেট নিয়েছে এই দুনিয়াকে দুনিয়ার সফলতার উপরে নির্ভর করছে আখারাতের প্রাপ্তি এবং দুনিয়ার ব্যর্থতার উপরে নির্ভর করছে আখরাতের এই লাঞ্ছনা এবং গঞ্জনা সুতরাং সত্যিকার অর্থে যদি আমরা ইসলামকে উপলব্ধি করি এবং বুঝতে পারি তাহলে বুঝতে পারবো যে আসলেই যে ইসলাম এমন একটি ধর্ম যা ব্যক্তি ব্যক্তি সাময়িক জীবনকে সুন্দর করার জন্য এসেছে তাই আমরা ইসলামকে উপলব্ধ করি এবং ইসলামের প্রতি মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আমরা প্রাণপণ চেষ্টা অব্যাহত রাখি এটা আমাদের নৈতিক দায়িত্ব এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আজকের মতো আমরা চ্ছি সুভানিক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 to your fellow men so living as a muslim means that you must play a part Allah looks not at how you look but what is in your heart